استغفروا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضلله ومن يضلله فلا حادية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا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 بسم الله الرحمن الرحيم تبّت يدا أبي لهب و تبّ ما أبنا عنه علوا و ما كسب سيصلى نار ذات لهب و حمالة الحطب সম্মানিত ওলা মা এবং আমার দিনদার ইমান্দার মুসলমান বেহরা আশপাশের মুখোমা বলুন মুসলমান পর্দানে শিখ মোরান্ন হাদিসের মূল্যবান বায় শুনার জন্য অপেক্ষা আছেন সেই হিসেবে পর্দানের সিন মুসলমান মা বোনেরা আসরের পর থেকেই আমাদের দিনই মাহফিল শুরু জুমাবার ছিল মুবারক দিন আল্লাপাক আমাদেরকে কাজ কাম থেকে মুক্ত রাখি, বিশেষ করে গোনার কাজ খারাপ কাজ থেকে আল্লাপাক আমাদেরকে দূরে রাখে দিনই মাহফিল মুবারক জলসা বাগানে মেহরবানি করে শরীর হবার তফিকান করলেন সেজন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে মনিবের দরবারে মাওলার দরবারে অন্তর অন্তস্থ থেকে কালী মাত্র জানাই সাথে সাথে আল্লাহ তাজার হাবিব রসুল আকরম শফি আজম সরবার আলম হাবি বেকিবিয়া আশরাফুল আমিয়া সৈদুল মুসালিন শফি উল মুজনেবিন রহমতুল্লিল আলমী ইমাম উন্নবি জিন মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলহি আসাল্লামের দরবারে লাফি দরুদামের হাদিয়া আমরা পেশ করি মাহফিল দীর্ঘ সময় চলবে না দশটার ভিতরে মাহফিল শেষ হবে আমি লম্বা সময় কথা বলব না আমাকে বলা হয়েছে এক ঘন্টা কথা রাখার জন্য এই জন্য ছোট্ট একটি সুরা নির্ভুল কিতাব বাস্তব কিতাব আল্লাহ পাকের আফেরি আসমানি হেদায়তী কিতাব শেষপাড়া আম্মায়দাস আলুন শেষের দিকের একটি সুরা তেলাবাদ করেছি ইনশাআ আল্লাহ তালা সেখান থেকেই কথা শুরু করা হচ্ছে আমি যে সুরাটি তেলাবাদ করলাম এই সুরাকে আমরা সবাই মুখস্থ আমরা জানি ছোট বড় পুরুষ লোক মেয়ে লোক ইমান্দার আমরা মুক্তবে আমরা এগুলি মুখস্থ করে থাকি ছোটবেলা এবং নামাজে এগুলি আমরা তেলাবাদ করি আলাম তারা হইতে নেই আকুলা জুবের বিন্যাস পর্যন্ত এই সুরাগুল আমাদের মুখস্থ সব মুসলমান আমরা এগুলি মুখস্থ জানি কিন্তু আমাদের আফসোস আমরা বুঝি না আমরা অর্থ জানি না যার কারণে যতটুক আমরা ফায়দা পাওয়া দরকার লাভবান হওয়া দরকার আমরা অর্থ না জানার কারণে তার তফসিল না বুঝার কারণে আমরা ফায়দামান হচ্ছি না ইমামে ফজালী রহমতুল্লাহ আলাই উনি দেখেছেন তুমি দশ বিশ খতম কোরআন শরীফ দেওয়ার চাইতে দশটি আয়াত একটি আয়াত দুটি আয়াত তফসিল সহকারে অর্থ সহকারে বুঝি তালাবাত করো দশ বিশ খতম দেওয়ার সাইতেও সব বেশি হবে আমি ভূমিকা না দিয়া সরাসরি সে থেকে কথা আরম্ভ করি এই সুরাকে পাক নাম দিলেন সুরাতুল্লাহ একশো চোদ্দটি সুর আছে আল্লাপাক একশো চোদ্দটি নাম দিলেন এবং সুরাই পাত তাহার উপরে নাম আছে। এগুলি কারো মঙ্গরানোয় আল্লাপাক নিজে নাম দিলেন এবং কোন সুরা আগে হবে কোন সুরা পরে হবে আল্লাপাক আল্লাহ পাকের নবীকে আদেশ করলেন নবুল ইসলাম সাহাব একরামদেরকে বললেন বহু সুরা নাজল হয়েছে পরে কিন্তু লেখা হয়েছে আগে আর বহু সুরা নাজাল হয়েছে পরে নাজল হয়েছে আগে কিন্তু লেখা হয়েছে পরে বহুত আয়াত নাজাল হয়েছে আগে লেখা হয়েছে পরে আর বহুত আয়াত নাজল হচ্ছে পরে কিন্তু লেখা হয়েছে আগে এভাবেই এগুলি কিছু মন নয় পুরা পুরাণ শরীফের তর্তীব সুরা আয়াত সবগুলি হল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবুল ইসলামের পক্ষ থেকে ए सूरा पांच ट आयात आम हलो सुरतुल्लाहबूरा प्रिय नबी मोहम्मद मुस्तफा सल्ला हिजरत पड़े ना हिजरत आगे सूरा मक्का शरिफ थालीन का सुर अवतीलो ऐसी सूरार नाम हल मक्की सूरा सूराटी नाजल हार छोट एक कारण आ যাকে আরবিতে বলা হয় সানে নুজুল শান মানি হল অবস্থা নুজুল মানে হল উপরের থেকে নিচে আসা কোরআন শরীফ উপরের থেকে নিচে আসছে তা মাটির ফাটিয়ে উঠে নাই এটা আসমান থেকে আসছে যেমন বৃষ্টির পানি আসমান থেকে আসে আল্লাহাক কোরআন শরীফকে তুলনা করেছেন বৃষ্টির পানির সাথে জমিন যখন শুকে যা মরে যা ফসলাদি হয় না আমরা অপেক্ষা থাকি আসমান থেকে বৃষ্টি পড়বে পানি পড়লে জমিন জিন্দা হবে সুন্দর হবে ঠিক তেমনিভাবে আল্লাহ পাক পৃথিবীর মানুষ যখন মরে গেল চরিত্র নষ্ট হয়ে গেল কলব যখন মরে গেল আল্লাহ পাক বৃষ্টির ন্যায় আসমান থেকে কোরআন শরীফ নাজাল করে দিলেন বৃষ্টি যখন জমিন গ্রহণ করবে জমিন সুন্দর হয় জিন্দা হয় আসমানের কোরআন শরীফ যখন মানুষ আমল করবে গ্রহণ করবে এই পৃথিবীর মানুষের জীবন সুন্দর হবে এবং শান্তি পাবে বৃষ্টি ছাড়া যেমন জমিন সুন্দর হয় না শান্তিও পায় না আসমানের কুরআন শরীফ ছাড়া জমিন জমিনের মানুষ শান্তিও পাবে না তাদের জীবন সুন্দর হবে না এজন্য আল্লাহ পাক রাসুলের মধ্যে বলছিলেন আমার কুরআন বৃষ্টির পানির মতো তসামা ইযা ফিররাজী ওয়াল আরদি যাতি সাদ ইনহু লাকাউলুন ফাস ওয়া মা হুয়া যে আসমান থেকে বৃষ্টি পড়ে আর দি জাতির সদর জমিনের শপথ যখন জমিন তার থেকে ফসল উঠতে আরম্ভ করে জমিন ফেটে যা সদর মানে হলো ফাঁকা আসমান উপরে জমিন নিছে আল্লাপাক আসমান জমিনের শপথ করার পর কোরআন শরীফ কি জিনিস আল্লাপাক তার পরিচয় দেন আমার কোরআন শরীফ পার্থক্য করে দিবে জাহান্নামি কারা জান্নাতি কারা ইমানদার কারা বেঈমান কারা বামপন্থী কারা ডাংপন্থী কারা আমার কোরআন শরীফ পার্থক্য করে দিবে ওমা হুয়া বিল হাজু এটা গল্প নয় এটা নানার কিচ্ছা নয় দাদার কিচ্ছা নয় এটা কোনো কাহিনী নয় বানানো কোনো ইতিহাস নয় নাটকের বই নয় আমার নদী কাফেরা বামপন্থীরা মোর্শেকেরা তারা চেষ্টা করে কিভাবে এ কোরআনকে দুনিয়ার থেকে উঠাই দেওয়া যাক আর আমি আল্লাহ পাক প্রচেষ্টা করি কিভাবে এমন পর্যন্ত কোরআন শরীফকে রাখা যায় তো এই সুরাসে একটি সাদে নজুর আছে ঘটনা আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সল্লা সবাই পড়েন সাল্লাহ উনি নবুয় পাওয়ার পর তিন বছর দাওয়াত দিলেন গোপনে আমাদের নবী সাল্লাহস্লাম নবুয় পাওয়ার পর উনি তিন বছর দাওয়াত দিলেন গোপনে তিন বছর পর দুটি আয়াত আমাদের নবীর উপর নাজেল হয়ে গেল আল্লাহ বলছেন আমার নবী যত কথা আপনাকে আমি আল্লাহ করলাম আমার প্রিয় নবী আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনি জাহান নামের ভয় দেখান দুজকের ভয় দেখান তারা কেন কলমা পড়ে না তারা কেন ছাড়ে না তারা কেন কুহুরি ছাড়ে না আপনি এদেরকে জাহান নামের আমার কারাগরের ভয় আপনি দেখান এই দুই আয়াত হওয়ার পর আমাদের প্রিয় নবী সাল্লা সফা পাহাড়ে দিলেন আর বললেন আমি কি জীবনে আমার হতক্ষণ করেছি না আমি কি জীবনে মিথ্যা কথা বলেছি না আমি কি জীবনে জোলম করেছি না আমি কি জীবনে কোনো অন্যায় করেছি না আচ্ছা যদি আমি সত্যবাদী হই তো আমি একটা কথা বলি এই ইহকাল শেষ হওয়ার পর পর আছে যার শুরু আছে শেষ নাই এবং সেখানে জাহান্নাম আছে জান্নাত আছে আমি প্রিয় নবী আমি নবী তোমরা তিনশো ষাট মূর্তিকে তোমরা ছেড়ে দাও এক আল্লাহকে তোমরা ডাকো যে আল্লাহ পাকের বাপ নাই মা নাই ছেলে নাই মেয়ে নাই বিবি নাই এবং তোমরা সবাই করো বিশ্বাস কর এই কথা বলার সাথে সাথে আমাদের প্রিয় নবী সল্লা ইসলামকে দু হাতে পাথর মারে দিল আবু হাত সবাই পড়েন পাথর মারে দিছে হত্যা খুঁজতে পারে নাই আল্লাপার নবীকে বলছেন আপনি হক কথা বলে দিবেন দেশে দশে সমাজে পাড়াতে রাস্তাঘাটে শহরে বন্দরে হক কথা আপনি বলে দেবেন আমি আল্লাপাক আপনার জীবনের নিরাপত্তা দিয়ে দিই এই জন্য আমাদের নবুল জীবনে কোনো ভয় করেন নাই উনি তিন বছর পর যত হক কথা আল্লাহ পাক ওনাকে বলতে বলছেন সব কথা উনি খুলি খুলি বলে দিলেন এবং জীবনের কোন ভয় করেন নাই কারণ আমাদের আমাদের নবীর জীবনে নিরাপত্তা দিলেন কে বলেন না আল্লাহ পাক বলছেন আমার নবী চিন্তা করতে হবে না আমি আল্লাহ রব্বুল আলমীর জীবনে নিরাপত্তা দিয়ে এবং শরীফের আয়াত আল্লাহ বলেন আমার নবী আমি আপনাকে আমার শোকের সামনে রাখি কোন কাফের জন্য আপনাকে হত্যা করতে না পারে কোন বামপন্থীর জন্য আপনাকে হত্যা করতে না পারে আপনাকে হত্যা করতে না রাতে দিনে সকাল সন্ধ্যা আমি আল্লাহ ফাক আপনাকে আমার শোকের সামনে রাখি পুরান শরীফের আয়াত আল্লাহ ফছেন আল্লাহ ফছেন আমার নবী আমি আল্লাহ আপনা আপনাকে আল্লাহের সামনে রাখি কোন মানুষ কোনো মিষ্টি পাবেন না কিন্তু হত্যা করতে পারবে না আমি জীবন নিরাপত্তা দিয়েছি এবং কষ্টই করছেন আর কষ্ট পাইছেন আর আমরাও কষ্ট করতে হবে কষ্ট না করলে মিষ্টি পাওয়া বলেন না যাই না কি ভাই আমরা কি দিনের জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা কষ্ট করতে রাজ্যে আছি কি না কি বলে আমাদের নবুল ইসলাম দাঁত দিছে যার পেশাব পবিত্র যার পায়খানা মোবারক পবিত্র যার ছুটু সুগন্ধ যার রক্ত সুগন্ধ যার পছিনা সুগন্ধ যিনি পথে দিয়ে হাঁটলে একদিন পর্যন্ত সুগন্ধ বাইর হয় যার হাতের সাথে মশাফা করে একদিন পর্যন্ত সুগন্ধ থাকে তার মাথার মধ্যে হাত দেয় একদিন পর্যন্ত সুগন্ধ থাকে উনি যদি দাঁত দিতে পারেন তা আমরা জীবন দিতে পারবো না কি বলবো আমাদের নবী সাল্লাহামকে বিষ খাবায় দিছে ইহুদিরা হত্যা করতে পারছে পারছে পারে নাই তা আমাদের নবী বিষ খাইছেন তা আমরা কি ইসলামের জন্য শুধু মিষ্টি খাবো না বিষও খাইতে হবে বিষও খাইতে হবে হত্যা করতে পারে নাই আমাদের নবী সাল্লাহামকে পাশে দিচ্ছে নামাজে আসেন ওনাকে বলার মধ্যে ফাঁসি দিছে টান দিছে জিহুবা বের হয়ে গেছে হত্যা করিতে পারে নাই আমাদের নবী সাল্লাহাম শেষ দাতে গেছেন বিরাট ওটের নারী বুড়ি ওনার মাথার উপর ওনার ঘরে চড়ায় দিল উনি নিঃশ্বাস বন্ধু আসতেছে কাতেরা বামপন্থীরা নেতারা সমস্ত কাফের নেতারা তারা হাসতে হাসতে আমাদের আর বললেন আহারে আব্বা তো আজকে মরে যাইতো আল্লাহ বাকের নবীর শ্রেদা থেকে উঠলেন সালাম ফিরালেন দোয়াদুরুদ বললেন আর বললেন আই আল্লাহ আই আল্লাহ তালা আপনি কি এদের কি বিচার করবেন না আপনি কেদের বিচার করবেন না অধিকাংশ নেতা গুলা মারা গেল যারা আমাদের নবীর গারে দিল অধিকাংশ নেতা পাকের নবী কষ্ট দিস মধ্যে আছে আমাদের নবুল আস্তান নাম আছে দাঁড়াইছে এক কাফের তার বেশি চোখ লাগে আমরা তো বলি মুখ লাগে আসলে তো মুখ লাগে না চোকেই লাগে ওই কাফের আমাদের নবীর সামনে দাঁড়ায় গেছে পাশে দাঁড়ায় গেছে তারপরে তাকে লাগাই দিল যে তুই চোখ লাগাই আসে না সে ব্যক্তির দিকে দেখলে তার জ্বর উঠে যা এমন কিছু ব্যক্তি আছে না কি বলেন আসে সে চেষ্টা করছিলাম আমাদের নবীকে মারি ফেলার তা আল্লাপাক সে সেখানে গেছে আল্লাপাক তাকে অন্ধ বানাইছে হত্যা করে দেওয়ার জন্য চোখ লাগায়া চেষ্টা করছে কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করেছি নবরস্তম যখন দাওয়াত দিলেন এ কথাটা বলে দিলেন তোমরা তিনশো মূর্তি ছেড় আর আল্লাপাক কেতন ডাক সাথে সাথে দোনো হাতে পাথর মারছে কে বলেন তো সবাই করেন কারণ কোন মুসলমানকে হারাম, লানজব দিতে হবে বামপন্থীদেরকে কাফের আল্লাহ পাক বলছেন কোরআন শরীবের আয়া যত কাফের বামপন্থী দুনিয়াতে আসে এদের উপর আমি আল্লাহ পাকের অভিশা কোন ইমানদারকে কোন মুসলমানকে ডাংপলতিকে লান দেওয়া হার হাতে পাথর মারে দিলেন আমাদের নদীতে নম্র বদ্র সরল সহজ প্রতিছেন কে বলেন তো আল্লাহ পাক সাথে সাথে এই সুরা নাজল করে দিলেন যে আমার হাবিব আমার বন্ধু আপনারা দনো হাতে পাথর মারসে আপনি প্রতিশোধ নিলেন না আর আমি আল্লাহ পাক ওই কম পক্ষ থেকে আমি প্রতিশোধ নিচ্ছই নেব আচ্ছা এখানে বলেন আমাদের নোবেলামকে কোনো খারাপ কথা বলছেন ভালো কথাই বলছেন এটা হলো হক কথার আসর হক কথা বললেই কেউ না কেউ আপনার দুশন হয়ে যাবে হক কথা বললেই কেউ না কেউ আপনার হয়ে যাবে এটা হক কথার আসর যত নবী দুনিয়াতে আসছিল সব নবীরা কি হক কথা বলছে না বাতাল কথা বলছে বলেন আর নবীদেরকে জাতির আকৌমেরা জবে করছে কোরআন শরীফের আয়াত কোরআন শরীফ রায় আজ সত্যি ইহুদিরা হত্যা করছে দিনের প্রথম বেলা হচ্ছে আমরা যেমন গরুকে জবে করি এইভাবে জবে করছে কোরআন শরীফের ভাগ বলেন আমার নবীদেরকে তারা জলম করি হত্যা করেছে আল্লাফাক আফসোস করেন যত নবী পৃথিবীতে পাঠাইছি যত রসুল পৃথিবীতে পাঠাইছি আমার কোন নবীকে আমার কোন রসুলকে জাতিরা বুকে টানি নাই নাই আমার কোন নবীকে মহব্বত করে নাই তুচ্ছ করেছে বেজ্য করেছে কষ্ট দিয়েছে আল্লাহাক আফসোস করি বলতেছেন কোরআন শরীফের আয় আজ আল্লাহ তালা বলেন আমার কোন নবীকে বুকে টানি নেয় নেই আমার কোন নবীকে তারা মহব্বত করে নাই আল্লাহ আফসোস করি বলছেন আফসোস করি বলছেন এবং আমাদের নবী বলছেন আমাকে এত দুঃখ দিছে এত কষ্ট দিছে বামপন্থীরা এত কষ্ট পৃথিবীতে আর কোনো নবীকে দেওয়া হয় নাই যত কষ্ট আমাকে দিছে যত দুঃখ আমাকে দিছে নবেল ইসলাম বলেন কালার রসুল্লাহি যত দুঃখ যত কষ্ট আমাকে দেওয়া হলো এত দুঃখ কষ্ট জীবনে কোন নুসুলতে নদীতে দেওয়া হয় নাই এত দুঃখ আমাকে দেওয়া হয়েছে এত কষ্ট মাকে দেওয়া হয়েছে তো বাড়ির কষ্ট করতে হবে কষ্ট না করলে মিষ্টি পাওয়া যাবে না আমরা কষ্ট করতে রাজি আছি কেউ কি বলেন আপনার সহজে মেশাল বুঝেন কষ্ট করলে দাম বাড়ে দেখেন এই যে মেহেন্দি আছে না মেহেন্দি ছিলেনা মেহেন্দি ওই শিল আর কি হলে পাটা মাঝখানে মেহেন্দি খুব পিষে এখন মনে করেন ভাবের কথা এই মুহূর্তে মেহেন্দিকে বললো তোমার এত মুসিবত কেন তুমি তো একদম বলে যাচ্ছ কসুবিধে নেই আমি যদি ফাডা এবং শীল তার মাঝখানে না গলি আমি তো নতুন বিবির হাতে উঠতে পারবো না নতুন পুত্র বধুর হাতে উঠতে হলে আমি পিছন খাইতে হয় দাম বাড়লো না কমলো নতুন বিবির হাত কি দামি না বেদানি নতুন বিবির হাত দামি না বেদানি আচ্ছা দেখেন বাইনা স্বর্ণকে মারে পরে এই মুহূর্তে কেউ জিজ্ঞাসা করলো তোমার মুসিবত কেন এত মারি কেন খাচ্ছ স্বর্ণ বলে ভাবের কথা স্বর্ণ বলে কোনো অসুবিধা নাই আমি যদি পোড়া না যাই আমি যদি পিঠা না খাই আমি তো নতুন বিবির কানে উঠতে পারব না কি উঠতে পারবো না হার হইতে পারব না আমার দাম বাড়ে যাবে না কমে যাবে না বাড়ে যাবে মারি খাইলে দাম বাড়ে যাবে কষ্ট করলে দাম বাড়ে যাবে আল্লাহ থাক বলছেন আমার বন্ধা কষ্ট করো একটি কষ্ট করবো আমি আল্লাহ তোমাকে হাজার হাজার মিষ্টি দেব কষ্ট হবে একবার মিষ্টি হবে ডবল। কষ্ট হবে একবার মিষ্টি হবে বয়স ইব্রাহিম নবীর বয়স কত বলেন তো ভাই ওনাকে যখন আগুনে ফেলা যত তফসির কিতাব পৃথিবীতে আছে সব তফসিরি কিতাবের একমত একরাই ওনাকে যখন আগুনে ফেলে উনি যখন আগুনে পড়েন ওনার বয়স তখন মাত্র ছিল ষোলো বছর কবছর ও ষোলো বছরের যুবকেরা এই কথা তোমরা বললে হবে না আমরা এখন সিনেমা দেখব, টিভি দেখবো বিসিআর দেখবো আমরা নামাজ পড়বো না মসজিদে আসবো না আমাদের রক্ত আমরা বামপন্থীর কাছে খাটাবো বামপন্থে পথে আমরা লাগাবো ইব্রাহিম নবী আগুনে পড়ছে ষোলো বছর বয়সে ১৬ বছর বয়সের যুবকেরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আসা বলো উনি যখন আগুনে পড়লেন বয়স্কত বলো বয়স্ক হলো ওনাকে ফেরস্তা আসলো পরীক্ষা করবে বাতাসের ফেরস্তা বৃষ্টির ফেরিস্তা যে বাতাস দিয়ে আগুন নিয়ে যাই বৃষ্টির ফেরেসটা বললেন বৃষ্টি দিয়ে আগুন নিবে দিই সাহায্য চান ওর সাহায্য প্রয়োজনা সে তোমাদের কাছে নয় সাহায্য চাবো আল্লাহ বাকের কাছে আর এখন তো নয় কারণ আমি যে আগুনে পড়ি উনি তো জানে আমি তো চাওয়া মানে উনি জানে না ওনাকে জানাই দেওয়া যদি উনি খুশি হন তামার মতো ইব্রাহিম আগুনের জন্য কোনো অসুবিধা নেই উনি যখন আগুনে পড়েন এই দোয়াটা আল্লাপাক আপনি আমার জন্য যথেষ্ট আগুন কিছু করতে পারবেনা পৃথিবী কেউ কিছু করতে পারবে না এই দোয়াটা যখন পরে দিলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আগুনকে বলে দিলেন খুলনায় ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিম যেন কষ্ট না পা বেশি ঠান্ডা না বেশি গরম না সেব্রাহিম নবী ইসলাম যখন আগুনে পড়লেন বয়স্ক বয়স্ক তা আমাদের নবীকে দুই হাতে পাথর মারা গেছে প্রতিশোধ নেন নাই শাসা আব্বাকে দেখে নাই আব্বাকে দেখে নাই চাষা আব্বার চেহারা বাসে নম্র বদ্র সরল সহজ নবুল প্রতিশো নেন নাই একটা হলো হল দাওয়াত দাওয়াত জেহাদ হবে গরম দাওয়াত কি হবে বলেন তো নরম আর জেহাদ হবে গরম দাওয়াতে কথা বলতে হবে বাইরে আমার ভেঙেরা আমার আমার মারা আমার আব্বারা আমার ছেলেরা নরম কথা বলতে হবে আমাদের নবীকে বলছেন আমার নবী যখন দা দিবেন কোরআন শরীফের আয়াত পরি পরি দাও দিবেন আর নরম বাসা বলি দিবেন যেন কারো মনে কষ্ট না আসে কথা বলবেন হক বাসা হবে না কথা হবে হক বাসা হবে थी के देखले तेज तेज करें दाँत के देखले दाँत तेज कर আমার নবী কাস কাপ দেখলে খুব মজবুত হন দাঁত তেজ করেন আপনি কাকেরদের সাথে মহব্বত করতে পারবেন না এদের সাথে ভালোবাসা করতে পারবেন না আর ইমানদারকে দেখলে সালাম করেন মোসাভা করেন মোয়ানা করেন এদের সাথে আপনি মোহব্বর করেন দোনো হাতে পাথর মারে দিলেন আল্লাহ প্রতিশোধ হিসাবে আয়াত নাজল করে দিলেন এটা আমাদের নবীর অভ্যাস উনি স্বাস্থ্যগত ব্যাপারে যা কোন স্বাস্থ্য ক্ষতি করলে উনি প্রতিশোধ নিতেন না সবর করতেন আর যখন ধর্মের প্রতি করতেন দিনের প্রতি করতেন আমাদের নবী তখন প্রতিশোধ দিতেন সাথে সাথে প্রতিশোধ দিতেন বদ্ধা আছে এক যুদ্ধে আসরের নামাজ সাজা হয়ে গেছে তুমুল যুদ্ধ শুরু হয়েছিল নামাজ পড়তে পারেন নাই নিল আস্তান যুদ্ধর কারণে নবুল আস্তাম চেহারা লাল আয় আল্লাহ পাক যাদের কারণে নামাজ পড়তে পারলাম না তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না তাদের ঘরকে বাড়িকে কবরকে আগুন দিয়েছেন নামাজ পড়তে পারলাম না যাদের কারণে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম না তাদের বাড়ি তাদের ঘর তাদের কবরকে আগুন দিয়া বন্দি করে দিলেন প্রতিশোধ স্বাস্থ্যর ব্যাপারে উনি প্রতিশোধ দিতেন না যত কষ্ট দিত প্রতিশোধ নাই ওনাকে জাদু করছে ছয় মাস কষ্ট করেছে কমাস জাদু করছে ইহুদিরা জাদু করছে কারা যে ইহুদিরা জাদু করছে আমাদের নবীর জন্য সেই ইহুদিরে কি আমাদেরকে দাদু বলবে জাদুই করবে ছয় মাস তার নাম ছিল তার নাম ছিল লবিত নবুল ইসলাম ছয় মাস পরে সুস্থ হয়ে গেলে লম্বা ঘটনা যারোবার নামকুয়াতে পাথরের নিচে জাদু ছিল ফেরস্তা জিভবেন ফেরেস্তা মিকেলি ফেরস্তা মাথার পাশে পায়ের পাশ আসি বলে দিলেন অমুক কুয়াতে জাদু আছে আপনি ঘুমতে উঠেন আপনি সাহাবাইকে নামাই দিবেন তারা যেন জাদু উঠা আর এগারোটা গিরা আসে আমরা আপনাকে দুইটা সুরা দিয়ে দিলাম বলেজির আব্বিল ফালাক এবং নাস আপনি একটা ইয়ার তরবেন একটা গিরা খুলবেন নবাস্তা সকালবেলা ঘুমিয়ে তৈরি হাসতেছে আমি তো সুস্থই গেছি আমি তো সুস্থই গেছি আমাকে জাদু করছে নাম বলে না সাহাবিরা বলেন নবীন নাম বলেন না নাম বলেন না কোন নাম বলবো না নাম বললে একটা মারামারি সৃষ্টি হয়ে যাবে আমি চাই না আমার ব্যাপারে আমি কষ্ট মানুষ আমাকে দিই আমি যেন কাউকে কষ্ট বিষ খাবার দিছে সাগলের গোস্তর সাথে ইহুদিরা নবুল ইসলাম প্রতিশোধ নেন নাই প্রতিশোধ নেন নাই এটা আমাদের নবীর সম্মানিত অভ্যাস সাদেশের মধ্যে আছে। কান কি সুল্লাহি সালুয়াহু ইয়াহুয়াবি আল্লাবাকের নবী শুধু মাফ মাপ স্বাস্থ্যের ব্যাপারে উনি প্রতিশোধ নিতেন না কিন্তু যখন ইসলামের ক্ষতি করত ধর্মের ক্ষতি করত আল্লাপের নবী প্রতিশোধ দিতেন বিশেষভাবে উনি বদা দিতেন ব্যাপক বদা দেন নাই খাস খাস ব্যক্তিকে আল্লাহ আল্লাহাক নাজেল করলেন এই সুরা আমি আল্লাহাক না আপনি হয়তো নামাজ পড়তে পারলেন না অলসতা কিন্তু আপনার বক্তি আছে শ্রদ্ধা আছে অলসতা বন্ধু বান্ধব এসে পড়ে গেলেন নামাজটা করতে পারলেন না আফস করলেন ইমান যাবে না গজব আসবে না কিন্তু আপনি যখন বেয়া করবেন নামাজ একটা জিনিস সাথে সাথে গজব নাজেল মাথায় টুপি দিলেন না মাথা গরম হয় নাই এটা আপনার গুনাই কবিরা হবে না আপনি আমাদের টাইমে দিবেন যদি আপনি কথা বলেন টুপি একটা জিনিস নিয়ে ফালতু দেখছি বৌডার মতো লাগে ডাক্তার মত লাগে সাথে সাথে আপনি কাফের গজব নাজব হবে আপনার উপরে আপনি লম্বা জামা গায়ে দিলেন না আপনার অভ্যাস হয় নাই বানাইতে পারেন নাই। যদি কথা নিজকে লম্বা জামা ফালে গায়ে দেয় কাপড় নষ্ট করে এই কথা বলার সাথে সাথে আপনি কাকর হয়ে যাবেন আর গজের অপেক্ষা আপনি নেশ করতে পারলেন না আপনার দাঁতে হয়তো রক্ত বের হয় মারি নরম আপনি গাছ দিয়ে দিয়েশাক করতে পারলেন না যদি আপনার গুণা হচ্ছে না আপনি আপনি কাহর হবেন না কিন্তু যদি আপনি কথা বলেন সামার মানি ফালতু গাছ নেই শুধু সেদিক মুখের মধ্যে লারা গেছে জিনিস এই কথা বলার সাথে সাথে আপনি কাবেন আর আপনার উপরে গজর আপনি আপনার বিবিকে আপনার স্বাস্থ্য ভাই খালতু ভাই মানতো ভাই ফুতো ভাই তালতো ভাই আপনার ঘরের ছোট ভাই আছে দেবর বাসুরকে দেখা দিচ্ছে আপনি সে পরিতুষ্টি করতে পারেন নাই কিন্তু আশ্বাস করতেছেন মাঝে মাঝে বিবিকে বলেন যে দেওয়ারকে দেখা দেওয়া হারাম, বাসুরকে দেখা দেওয়া হারান স্বাস্থ্যবাই খালত্রকে দেখা দেওয়া হারাম কি করব আব্বাকে বুঝাতে পারতেছি না আম্মাকে বুঝাইতে পারতেছি না একটু সেদ করি চলি সামনে যাবে না আপনার গুণা হবে না মাঝে মাঝে গুণা হয়ে যা মাঝে মাঝে আপনার বেপরতা হয়ে যা আপনি কাহোর হবেন না আর যদি এই কথা বলেন যে আপনি পর্দা করা মানে খুদে খুদে একটা ফালতু কাজ যে মেয়েদেরকে ইজ্জল কমা দিল স্বাধীনতা কমা দিল সাথে সত্য আপনি কাহোর সাথে সত্য বর্তমান জমানাতে আমার বাইরে আফের জমানা মুসলমানের সাথে নবীর সাথে কোরআন শরীফের সাথে দিনের সাথে কিছু বেয়াদিতে হবে সাথে সাথে বললেন তাব্বাদ আবু লাহাবের দনো হাত ধ্বংস হইয়া গেছে আচ্ছা আপনি বলেন ধ্বংস হইয়া গেছে না সামনে ধ্বংস হবে এখন তো মাত্র थर मान लेंगे आल्लाई हाथे हमार नबी के पाथर मेरे से ध्वस करी दिला अत ताब्ब मानी हल बर्बाद हवा ध्वस हवा যে ব্যক্তি নবীর সাথে বেয়াজীবী করবে কোরআন শরীফের সাথে করবে ধর্মের সাথে করবে হকানি আলিমের সাথে সমস্ত ষড়যন্ত্র এগুলার ধ্বংস হয়ে যাবে তাদের কোন ষড়যন্ত্র কামে আসবে না ফল দিবে না তাব্বন মানে হল ধ্বংস হওয়া তাহা আরে কহাত বলেন না পাথর মারসে কহাতে দুই হাতে পাথর মারছে বলছেন দোনো হাত ধ্বংস হইয়া গেল লেখছে সেটির মধ্যে কবিরিতে হাত মানে হাত বাম অথবা দুই হাত মানে হলো এক হাত মানে ইহোকাল আরেক হাত মানে হলো পরকাল আবুল আহাত ধ্বংস বেয়া যদি পড়ছে আমাদের নদীর সাথে আবুল আহাবের দনো হাত ধ্বংস ইহো কালো ধ্বংস পর কালো ধ্বংস যে ব্যক্তি বেয়াজুবি করবে তার মাথা খারাপ হয়ে যাবে তার চোখ নষ্ট হয়ে যাবে আল্লাহ তার ভরা বানাই দিবে মদিন বানাই দিবে আল্লাহা তার পা ভাঙ্গি দিবে আল্লাহা তাকে পথের বিকারি করেই দিবে সাবধান কোনদিন যেন কোরআন শরীফের সাথে ইসলামের সাথে নবীর সাথে বেয়াজুবি না হয় শ্রদ্ধা শ্রদ্ধা মহব্বত সম্মান ইজ্জত অথবা দুই হাত মানে হল এক হাত মানি হলো তার সন্তান আর এক হাত মানি হলো তার সম্পদ আবুল আহাব কম্বক্ত বেআবি করেছে আমার নবীর সাথে আমি আল্লাহাক তার সম্পদ ধ্বংস করবো তার সন্তান করবো হাত ধ্বংস হয়ে যাবে প্রশ্ন আসতে পারে আবুল আহাবের হাত ধ্বংস হবে আবুল আহাব দেখতে ঠিক থাকবে হাত ধ্বংস গেল ব্যক্তি ঠিক থাকবে আল্লাহাক তার উত্তর দেন তা হাত শুধু আমি তাকে ধ্বংস করব তার করব, করব। ব্যক্তিকে হাব মারা গেছে কিভাবে আবুল হাব কি বর্তমান আছে নাকি ব্যক্তি আবুল হাব নাই আপনার বাড়িতে আবুল হাব আছে আপনার ঘরে আবুল হাব আছে আপনার প্রতিবেশীতে আবুল হাব আছে আমাদের স্কুলে আবুল হাব আছে আমাদের কলেজে আবুল হাব আছে আমাদের দেশে আবুল হাব আছে ঠিকঠাক ব্যাটিক কথা বলেন না যারা আজান শুনলে চেহারা মলিন করে তারা এই জগতের আবুল যারা তারা দাড়িওয়ালা দেখলে চেহারা মলিন করে এই জগতের আবুল যারা মসজিদ দেখলে মাথা খারাপ হয় এই জগতের আবুল যারা আলে বলামাকে দেখলে সমাজের বোঝা বলে তারা হলো এই জগতের আবুল আহাব যারা ইসলামপন্থীকে ডাংপন্থীকে মৌলবাদ বলিয়া তারা ঠিক মানতে চা তারা হলো এই জগতের আবুল আহাব ঠিক যাবে কি কথা বলেন আবুল আহাব আমার পর্যন্ত থাকবে আবুল নামে সুরাও ব্যক্তি নাই কিন্তু আবুল হাবের খারাপ অভ্যাস এরকম হাজারো ব্যক্তি লক্ষ ব্যক্তি আসে নাকি নাকি কি বলেন আস তোর আঞ্চলেভ এটা সেফা রোগ মুক্তি রোগের শেফা এটা ওষুধ রোগ থাকবে তেমন পর্যন্ত ওষুধ থাকবে তেমন পর্যন্ত আল্লাহা বলছেন অনু কোরআন আমি আল্লাহার কোরআন শরীফ নাজল করলাম এটা হলো রোগ মুক্তি এটা কাফেরদেরকে শাস্তি দেখাবে তার কি শেফা তার কি তার কি ঔষধ মোনাফেকের ওষুধ কোরআন শরীফ মজুদা আসেন বামপন্থীর ঔষধ কোরআন সরি মজা আসে আবুল আহাবের মতো ব্যক্তির ওষুধ কোরআন মজা আসে আবুল আহাব মারা গেছে কিভাবে শুনেন সে অবস্থা আমাদেরও হবে যদি আমরা সেই খারাপ আচরণ করি ইসলামের সাথে বদরের যুদ্ধ হওয়ার পর সাত দিন পর বদরের যুদ্ধ হওয়ার সাত দিন পরে আবু আহাবের এই প্যাকে মধ্যে একটা বিরাট চোরার মতো বাতের মতো বের হলো। তার বাড়িওয়ালা তার বিবি এবং তার ছেলেবেলে তাকে দূর করে জঙ্গলে ফেলে দিচ্ছে কারণ তারা মনে করে এই রোগটা এই রোগটা শ্রমি রোগ দেশীয় বাসা এই রোগটা একের হইলে এটা পুরা গ্রাম সরাই যায় তারা তাকে খারাপ মনে করিয়া দূর করি জঙ্গলে ফেলে দিছে অথচ এমন কোনো রোগ আছে বলেই মনে করা হাবি সে নিষেধ এমন কোনো রোগ নাই যে রোগীর কাছে গেলে আমার রোগ যাবে একজনের হইয়া সবাই হবে এমন কোনো রোগ ইসলামে আসে মনে করা আপিদের রাখা এটা একজনের হলে সবাই হবে এমন রোগ আছে বলে মনে করাহ জঙ্গলে তাকে ফেলে দেওয়া হল বিষ অসব বিষ মারা গেল মারা যাওয়ার পরে গোলাম বদলা নিয়া লাদি দিয়া তারে গুটা মারিয়া মধ্যে ফেলে দেওয়া হলো একটা বামপন্থী নেতা এই গাদে মারা যাওয়া এটাকে ইজ্জত নাম দেওয়া বলেন না ও বামপন্থী নেতারা আপনাদেরকে বলতে চাই আপনারা আবুল হাব থেকে শপথ গ্রহণ করেন আমরা যেন আবুল হাব মার্কার নেতা না হই আমরা যেন অমর কি বলেন নেতা আটটা বাজে গুমতে উঠে নামাজ নাই লেট্রিনের মিরিখা দশটা বাজে ফরজ গোসল করে এমনকি নেতা আমাদের বাংলাদেশে আছে নাকি নাই কি বলেন ভাই আটটা বাজে ঘুমতে আর লট্রিনে সিগারেট খেলো দশটা বাজে ফরজ গোসল করলো এমন কি নেতা আছে নাকি না তাদের কানেগার ফাঁপি সরাবর মত কর এমন ব্যক্তি আসে নেতা হবে এটা আবু আহাব দুনিয়াতে মারা গেলে যাবে এটাকে ইজ্জত না বেজ্জত কি বলে এটা হলো দুনিয়াতে দেখেন আমরা আহাব এর নাম থেকে আমরা একটা নসিহত গ্রহণ করি আবুল আহবের আসল নাম ছিল আব্দুল কথা মনে করেন মনে রাখেন তো শিখত আবুল আসল নাম কি ছিল বলেন অজ্জা হলো বুথ তাদের বুথের নাম ছিল অজ্জা কাফেরা বামপন্থীরা তারা সোর হয় সিটিংদাজ হয় আমাদের আল্লাহ ওনার নাম হলো আজিজ ওই আজিজ নাম থেকে তাই সুরি করিয় তাদের মূর্তির নাম দিল অজ্জা আমাদের আল্লাহ পাকের নাম হলো আল্লাহ আর তারা তাদের মূর্তির নাম দিল সুরি করিয়া নি আমাদের আল্লাহ পাকের নাম হলো মান্নান আর তারা তাদের মূর্তির নাম দিল মানাত্রহীন করে দেখেন ঠিক না বাড়ির কথা লাভ স্ত্রীলিঙ্গ শব্দ মানাত স্ত্রী লিঙ্গ ওজ্জা তারা এত চরিত্রহীন তাদের মা পর্যন্ত তারা স্ত্রী লিঙ্গ বানাইয়া কালী করে আচ্ছা তা আবুল হাবের অবস্থা কি হল দেখেন আবুল হাবের নাম আব্দুল ওজরাজা ভুতের গোলাম ওজরা মূর্তির গোলাম আচ্ছা আমরা কি মূর্তির গোলাম না আল্লাপাকের গোলাম আল্লাহাক বলে আমি মিথ্যা নামটা নেব না শিরিক মিশ্রিত নামটা আমি আল্লাহাক উল্লেখ করব না আবুল আল্লাহ পাক সেই নামটা উল্লেখ না করি আবুল আহাব উল্লেখ করলেন আর আবুল আহাব নামের মধ্যে সে দুজকে যাবে এই কথাটা প্রমাণ পাওয়া যায় আবু লাহাবের নামে সে যে দুজগই এটা প্রমাণ পাওয়া যায় আবু মানে বাপ লাহাব মানে হল আগুনের ললিহা আগুনেই বুঝেন সহজে আগুনের বাপ আগুন তার ছেলে আগুন হলো তার ছেলে আচ্ছা তো আগুনের কেন্দ্র কোথায় দুযোগ তাহলে সেই দুজগে যাইতেই হবে ছেলে মহব্বত তার সাথে মহব্বত দুজগের সাথে এখন কথা হলো দেশের মানুষ তাকে আবু লাহাব বলে কেন তার চেহারা ছিল লাল আগুনের মতো কিছু তো লাল মায়া লাগে লাগে আর কিছু লাল হলো দেখবেন আমাদের দেশে আছে খুব কম মাঝে মাঝে পরে এক তার ফোরা আর তার চেহারা ছিল আগুনের মতো লাল তো মানুষ তাকে আবু আহাব বলতেন। আল্লাহ আসল নামটা না বলিয়া ওই তার দেশীয় নামটা বলছে সে যে দুযোগী এই কথাটা যেন প্রমাণ হইল এই জন্য ছেলে নাম জন্টু মিল্টন লিটন এর নাম দিবেন না নাম দিবেন আপনি হাদিসে আসে হাদিসে আসে আব্দুল্লাহ আব্দুর রহমান সবসাইতে ভালো নাম আবদুল্লাহ আব্দুর রহমান আমাতুল্লাহ আমাতুর রহমান আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের গোলাম এবং আমাদের নবুল ইসলাম বহু সাহাবাহিক রামের নাম পরিবর্তন করছে কাফের থাকতে এক নাম ছিল এখন তার আরেক নাম এক মেয়ে লোকের নাম ছিল আসিয়া আসিয়া মানে হল দুষ্ট শান গুনাগার নবুল আসলাম বললেন না তোমার নাম আসিয়ানা তোমার নাম হলো তোমার নাম হলো মতিয়া তোমার নাম হলো বর্রা তুমি তুমি নেককা নেমি আসিয়ানা এভাবে নবুল নাম পরিবর্তন করতেন আচ্ছা যাহোক আবুল আহাবার আগে সেভাবে আর সে জাহান নামে যাবে পরকালে রামাব আবুল আহাব জাহান নামে যাবে দুযুগে যাবে আসো তোমার আমল নামা মাফা হবে এখানে আসো যদি ডাক দেওয়া হয় ও মিল্টনের ছেলে জল্টু ও ছেলে মিল্টন তখন কেন সরম পাইতে হবে না কি বলেন সরম পাইতে হবে না সরম পাইতে হবে জমির সবাই পড়েন আমাদের নবীর নামে কবিতা বানাইছে প্রশ্ন করতে পারে আবুল হাবের বো তো দুনিয়াতে নাই আছে আবুল হবের বিরুদ্ধে কেউ কিছু বললে রাগ করে যারা তারা হলো এই জগতের আবুল এই এইভাবে আরো যারা আছে একটা নাম বলছি আর কি উম্মে জমিন তার নামটা কিন্তু খুব সুন্দর আমাদের বাংলাদেশের নেতাদের মতো সরকারদের মতো নাম খুব সুন্দর উম্মেদ জমিল মানে সুন্দরীর মা আর সে হল সে হল জহান কাফেরা মুশ্রেকা বামপন্থী দুজন আমাদের বাংলাদেশের সরকারদের নাম খুব সুন্দর শেখ মুজিবুর রহমান হোসাইন মোহাম্মদের সাদ, ঠিক না জিয়াউর রহমান সাইন নাম না জিয়াউর রহমান মানে হল রহমানের প্রদীপ আলো বাতি শেখ মুজিবুর রহমান রহমানের জবাবদাতা রহমান আল্লাহ এর সাত হোসেন নাম খুব সুন্দর না নাম খুব সুন্দর এখন তারা আছে যে নাম আর বলা না হোক সব আর বইতে হয় না তোর নাম হলো উম্মে জমিল আবুল্লাহাবের বোর নাম কি বলেন না আবুল হাবের এত বেয়াদব ছিল আমাদের নবীন নামে কবিতা বানাইছে খারাপ খারাপ কবিতা বানাইয়া রাস্তা রাস্তা আর গাইতেছে সে গাইতেছে আমাদের মুহাম্মদ আর সে বানাইছে মোজাম্মান আবাইনা মোহাম্মদান আমরা মোহাম্মদের দুশ্মন মোহাম্মদকে আমরা মানবো না আমরা দুশ্মনই করবো মোহাম্মদ মানে হলো প্রশংসনীয় আর মোজাম্মান মানে হলো যার আইবের শেষ নাই যার দোষের শেষ নাই মোহাম্মদ মানি হলো যার গুণের শেষ নাই আর মোজাম্মানি হলো যারা আইবের শেষ নাই শেষ নাই। এই কবিতা পড়ি ছিল আমাদের নোবেল ইসলাম আমাদের নোবেল ইসলামের পথে কাটা দিত যেটা আপনারা ক্লাস টুদের বোর মধ্যে পড়ছেন দশ পনেরো বছর আগে অথবা পনেরো বিশ বছর আগে যে বুড়ি পথের মধ্যে কাটা দিত বসছেন এই বুড়ি হলো আবুল্লাহাবের বউ বিষাক্ত কাঁটা আরব দেশের আমাদের নবীর পথে গাড়ি দিত নবুল আসলাম উঠলেই সে খিলখিল করি হাসত এত বেয়াদব এবং আমাদের নবুল ইসলাম একদিন কথা বলতেছে না আবুক সিদ্দিক সাথে মসজিদে আবুল্লাহাবের বো পাথর নিয়ে আমাদের নবীকে মারতে দর দিছে আবু কী বলেন ইয়ার রসুল্ল্লাহলাম আপনি সরে যান বেআদব তো আসতেস আপনাকে মারবে নুবেল বলে আবুল আহাব তুমি আবু বকর তুমি কি বলো আমাকে সে দেখবে মারতে পারবে না সেখানে আসলে আল্লাহ আল্লাহাক অন্ধ বনায় দিবে সে তোমাকে দেখবে আমাকে দেখবে না মসিদি আসলো আর হাত লাগতেছে যা কিদ্দিক মোহাম্মদ কোথায় কো দেখো না উনি তো এখানে আসে কো আমি তো দেখি না আমি দেখি না আল্লাহ ফাঁক তাকে অন্ধ বনায় দিচ্ছে এত বেয়াদ ছিল আল্লাহ খুব বলেন ওম রুহু হাম্মা লাত আবুল হাবের বোর কি কাম আবুল হাবের বংস হয়ে যাক আবুলাহাবের বো বরবাদ হয়ে যাক আবুল আবুলাহাবরবো নিপাত হয়ে যাক আবুল হাহাবর বোর কাম কি হাম্মালাত হাতাব লাখড়ি বহনকারী হাম্মালাতার হাতাব মানে কি বলেন তো ভাই কি অর্থ হইতে পারে তিনটা চারটা অর্থ আছে তব শ্রী মধ্যে লেগছে আবুল আহবের বউ পাহাড়ের থেকে বিক্রি করে বা সুরতে জ্বালা তাকি লাবুল আহাব নেতাগিরি দেখাও যে সম্মানিত তো পাও নাই পাহাড়ের থেকে লাটড়ি আনি বাজারে বিক্রি করে সুরত জ্বালা এটি সম্মানিত নে এক মানে আরেক মানে হলো লাটড়ি বহনকারী লাটড়ি বহনকারী মানে হলো সগোল ঘোর চুগলি যেটা দেশটা বলে এর কথা একে এর কথা দিয়ে একটা মারামার সৃষ্টি আছে না যে ভাই মারামারি ছিল না সুগোলখরে মারামারি এই সুগোলখোর আবুল আহ বিল সুগলখড়ি করতো মুসলমানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এবং সাহাবাই কালামের বিরুদ্ধে পাড়া পাড়া বলতো ঘরে ঘরে বলতো এলাকা এলাকা বলতো ফারুক বলে সিদ্দিক জিব্বা কিতুস করলো কিবা নিদা আমাকে বহুত মসিবতে পালাইলো আমাকে বহুত হেঁসে পালাইলো এই জিব্বাকে সাজা দিতেছি আমাদের মধ্যে আছে তার জন্য চগল খোর আর যারা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী তারা জান্নাতে যাবে একর্থ হল লাকড়ি বহনকারী পাহাড় থেকে লাকড়ি আনে আরেক অর্থ হলো লাকড়ি আনে মানে কাঁটাওয়ালা লাকড়ি আনি আমার নবীর পথে কাঁটা দিয়ে দেয় আরেক মানে হল সগুল ফো আবুলাহাবের বকি কি ছিল বলেন তো হলো অর্থ হাতাব আবুল আহাব যখন দুসকে জ্বলবে বা কথা খেয়াল করেন আবুল আহাব যখন দুসগে জ্বলতেই থাকবে তার বিবি চতুর্দিক থেকে লাকড়ি আনিয়া আবুল আহবের গায়ে আরো দিবে বলবে তুই ভালো করি জল কথা বুঝাইছে কথা বুঝাইছে সে তো জ্বলতেছে আর তার বিবি চারিদিক থেকে লাকড়ি আনিয়া তার গায়ে দিবি বলবে আরো জল আরো জল বারো করি কেন তুই আমার স্বামী ছিলি তুই আমার স্বামী ছিলি কোনোদিন মোহাম্মদের পক্ষে বলস নাই কোরআনের পক্ষে বলছ নাই সাহাবাইক্রামের পক্ষে বলস নাই দিনের পক্ষে বলো নাই আমি তোমাকে মুরব্বী মানছিলাম স্বামী আজকে তুমি দুযোগে জ্বললে আমার রাগ মিটতেছেন আমি তো জাহান নামে যাবো তোমার কারণে আমি রাগ মিটবে আমিও তোমার আগুনের মধ্যে সহযোগিতা করলাম জল তুমি আমাকে আগুনে জ্বালাইলে আমিও তোমাকে গাগুনে জ্বালাইতেছি এই আমার ভাইরা বিবিদেরকে বর্তমানে আমরা বিবিদের কাছে হারি মারি যাই দেবর বাসুর ওদেরকে দেখা দিতে পারবা না আমার বিবি খবরদার তুমি এভাবেই নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে হাদিসের মধ্যে আসে যার বিবি মাথার কাপড় নাই পেটে কাপড় নাই পিঠে কাপড় নাই উলঙ্গ হইয়া চলা পিড়া করে স্বাস্থ্য ভাই খালতো ভাই মামত বাড়িয়ালা ফেরিয়ালা গাড়িওয়ালা সবাইকে দেখা দেয় এই বিবির উপরে তো জাহান্ন হারাম স্বামী যদি বাধা না দেয় স্বামীর উপরও হারাম স্বামীর উপর কি বলেন হারাম হাদি শরীর আসে হাদি শরীর আসে নবুল ইসলাম বলছেন দুই প্রকার মানুষ দুযোগে যাবি আমি বলে দিলাম ভবিষ্যৎবাণী করে দিলাম এই দুই পকার মানুষ দুই দল তারা এখন আসে নাই আমি আন্তাকালের পর তারা জাহার নামি দুনিয়াইতে আসবে এই দুই দলের মধ্যে এক দল হল এই পকার মিল মহিলা مبلسن بولشن الله صلى الله عليه وسلم سينفان من نحال النار ما معهم كازنا بسئاتكم كازنا بالبقري يزديبون ابي الناسا ونساءن كاسيات ناريات পথে গাড়ে থাকবে ট্রাক আট আটকাবে বাস পোস্টার আটকাবে মানুষ মাল নিতে গেলে বেদ দিয়ে মারবে টাকা দিয়ে যা ঠিক নেই এরকম মানুষ বর্তমানে বের হইছে না হয় নাই বলেন না এক দ্বিতীয় দল হল যেই মেয়ে লোক মাথা কাপড় দিবে না পেটে পিটে কাপড় দিবে না সবাইকে দেখা দিবে এই মেয়ে লোকের জন্য দৃহস্ত হারাম আর ওই জালেমের জন্য দৃহস্ত হারাম আল্লাহাক এত গুরুত্ব দিছেন পর্দাকে আজান নাই একামত নাই জুমা নাই জমাত নাই ঈদের নামাজ নাই জানাজান নামাজ নাই বাপমার কবর জেরত নাই স্বামীর কবর জেরত নাই মেয়ে লোক মারা গেলে পাঁচ কাপড় আর পুরুষ লোক মারা গেলে তিন কাপড় মারা যাওয়ার পরে পর্যন্ত তাকে ডাকতে হয় কাপড় কটা দিয়া আরে কাপড় কটা দিয়া সুরে নিশা মেয়ে লোকের নামে সুরে তলাক মেয়ে লোকের নামে সুরে নূর মেয়ে লোকের নামে আল্লাহাকে এত গুরুত্ব দিলেন যে আল্লাহাক বলছেন ও মহিলারা আমার বান্দিরা তুমি যে নুপুর পায়ে দ তুমি যে নুপুর পায়ে দ তোমার খারু পায়ে দিয়ে নিয়ে হাঁটতে আল্লাহ বলছেন আল্লাহাক বলছেন স্বামী মারা গেলে বিবি স্পর্শ করা বিবি মারা গেলে স্বামী বিবি স্পর্শ করা হারাম এবং আরেঘাটি কাপড় উপরে পারবে নিষ্কে চার দিতে পারলে না হয় স্বামীর মতো ব্যক্তি বিবি কে স্পর্শ করা হারাম তার স্বাস্থ্যকে মারা যাওয়ার পর আজকে সে স্বাস্থ্যকে আমরা কত পুরুষে আমরা মোসাফা করি হ্যানসেপ করি পর্নারি এবং স্বামী মারা গেলে বিবি স্বামীকে দেখতেও পারবে স্পর্শ করতে পারবে কারণ স্বামী মারা যাওয়ার পর বিবি স্বামীর গড়ে চারি মাস দশ দিন থাকতেই হবে বসা হারাম আর স্বামী মারা যাওয়ার পর বিবি চারি মাস দশ দিন স্বামীর ঘরে থাকতেই হবে অম্র আতহু হাম্মা তাল্লা হাত জি আমার ভাইরা এই জন্য বিবিদেরকে নসিয়ত করবেন হাঁটিসে আছে হাঁটি আছে আমি নবী দোয়া করি যে বিবিরা কমিস পরে কমিস বলা হয় খুব লুজ একটা কাপড় বিরাট টাকিরা পর্যন্ত হবে এই কমিস আচ্ছা বলেন সাই আমরা কি মারা গেলে কি আমাদেরকে হাফশার্ট গায়ে দে না বিরাট জামা এই জামাটা ঠিক দুনিয়াতেও গায়ে দেওয়াটা শূন্য মারা যাওয়ার পরেও শূন্য আমি নবী তাদের জন্য দোয়া করি আমি নবী তাদের জন্য দোয়া করি হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে সাইড প্রকার বিবির উপরে আল্লাহাকার গজ কী কব কার বিবি স্বামীর সামনে মেহেন্দি লাগানা যে বিবি স্বামীর সামনে শোকের সুরমা দেয় না যে বিবি স্বামী ডাকলে অহংকার দেখা কাছে আসে না যে বিবি স্বামী ডাকলে মিথ্যা কথা বলে স্বামীকে তুচ্ছ করে সাইপকার বিবির উপর আল্লাহাকের গজ পাপকার বিবি পাপকার বিজন্য আমার বাইরা বিবিদেরকে ভালো বানান যদি বিবির কাছে দেখাইতে আমাদের এই আয়াত আমার নবী পরিবার পরিজনকে নামাজ পড়ান এই আয়াত নাজল হওয়ার পর আল্লাপাকের নবী যখন তাহায্য নামাজ করতে উঠতেন বিবিদের গড়ে যাইতেন আমার হাফসা আমার আয়সা উঠো আমার সৌদা বিবি উঠো বিবিদেরকে ঘরে ঘরে যাই আল্লাপের নবী জাগ্রত করে দিতেন আর মাঝে মাঝে বলতেন সাওয়াহে বান্নাবি। তোমরা কে আসো আমার বিবিদেরকে একটু জাগ্রত করে দাও তোমরা কে আসো আমার বিবিকে তোমরা একটু জাগ্রত করে দাও তোমরা কে আছো তো আমার বেড়া দেখেন امرؤهُ حملا تلحط في جديع حبل من مسد <مصار> ابو لهب في جديع حبل من مسد في মানে মধ্যে জিদ মানে হলো গলা hablun মানে হলো রশি masad মানে হলো খেজুরের আছ আল্লাফা তো বড় আল্লাহা কথা কম বলেন অর্থটা কি অর্থটা হলো এটা কয়েক অর্থ হইতে পারে একদিন আবুল হাবের বিবি সে আসতেছে সে বোঝানি আসতেছে লাকির বোঝানিয়া আচ্ছা এক মানি আর এক মানে হলো আমরা যেমন কুকুর মারা গেলে বিড়াল মারা গেলে আমরা যেমন গলায় রসি লাগাইয়া টানিয়া টানিয়া খালে নিয়ে যাই যাই খালে নিয়ে যায়। আবুল আহবের বিবিকে দুজগের মধ্যে ফেরেস্তারা দুজগের ফেরস্তারা ওই ফেরে বি আমাদের নবীর সাথে সামান্য বেদুবি আল্লাহ সহ্য করতে বলেন না পারেন না সামান্য আমার দেখেন আমাদের নবুল ইসলাম দুপুরবেলা উনি খানা খাইয়া অনেক বিবির ঘরে আসে কথা আছে আল্লাহ রা আমার নবীকে নাম ধরিয়া ডাক দিলে কেন তোমার খালতু বাইনে শাস্ত পাইনে ফুতো মামতো বাইনে আমার নবীকে নামিয়া ডাক দিলে কেন আল্লাহ করলেন আল্লাহ বলেন দুহুর বেলাম দরজা বন্ধ নামাজের টাইম হবে আজান হবে আমার নবী বের হবে তোমরা সালাম দিবা উত্তর দিলে কথা বলি অপেক্ষা না থাকিয়া আমার নবীকে নাম ধরিয়া ডাক দি খোদ্ছেন কোন দিন বলেন না সাহাবিরা কাফের নয় হঠাৎ মসজিদের সামনে কিছু মাল আসি গেল মাল আমরা আমরা খোদ্দার দেওয়ার সময় আমরা খোদ্দা দেওয়ার সময় মনে করছে আমরা একটু মালগুলো দেখিয়ে আসি এমাত্র কিছু সাহাবি সামনে বসার সব সাহাবি সরিয়ে গেলেন কোথায় দেখলেন কে আরে বলে না দেখলেন কে সাথে সাথে করে দিলেন খোদ্নার সামনে সামনেতে উঠে গেল কেন সমস্ত মালের মালিক হবারতে আমার নদীর সামনে বসে থাকা আমি মাওলার কাছে দাম বেশি আল্লাহ তাকে ইয়াতনাজল করে দিলেন ওয়াই অর্থ হল আমার নবীর সামনে না বসিয়া মালের কাছে তোমরা কেন গেলাম তোমরা ভুল করেছ পৃথিবীর মালিক হবার চাইতে আমার নবীর সামনে বসি থাকার দাম বেশি আগুন তো আমার বাইরা আগুন নাচল হবে যদি আমরা নবীর সাথে বেয়াদবি করি ইসলামকে ত্যাগ করি আল্লাহাক আমাদের পৃথিবীকে আগুন বানাই দিবে ঠিক না কথা বলেন না এখন ভূমিকম্প শুরু হয়েছে ভূমিকম্প আগো হয়েছে এখন বেশি হচ্ছে কেমত আগে হবে পাপের গুনার কারণে নবীর সাথে করার কারণে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সাথে কোরআন শরীফের সাথে নবীর সাথে দিনের সাথে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত সম্মান সহানুভূতি মহব্বত আল্লাহ পাক শব্দ দেখা যায় তৌফিক দান করুন আমিন বলেন আমার ভাইরা আমি গতকাল শেষ করলাম ওয়akhirু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কুনতিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াবারিক ওয়া সাল্লামা ভাইরা শুভনষ্ট করব আমি যে মাদ্রাসায় পড়াই আজকে 20 বছর এইখানতে পুস্তকটা সাবানো ভাই